As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum as-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal-aqibatu lil-muttakeen wa salatu wa salamu ala al-mabu'osi rahmatan lil-alameen wa ala alihi wa sahbihi ajma'in wa mangtabiahum bi-ihsanin ila yawmiddin বিভিন্ন শিরোনামে তৌহেদ বা তৌহেদের সাথে সম্পৃক্ত বিষয়গুলি আমরা অবগত হয়েছি আসুন আজকে আমরা শেষের পর্যায়ে কিতাব ও তাওদের সর্বশেষ অধ্যায় সে অধ্যায়টি হচ্ছে তম অধ্যায় লেখক রাহমা উল্লাহ এ অধ্যায় ভেঁধেছেন বাবু মা ফি আউলিল্লা হিতা আলা وما قدر الله حق قدره والارض جميعا قبضته يوم القيامه ايته الصوره الزمر 67 ايات الله رب العالمين بيقول شن وما قدر الله حق قدره اشليك يا المشرك ترى الله سبحانه وتعالى के जथा जथा ترى মর্যাদা सम्मान يوم القيامه অথচ আল্লাহ সোহানা হতা আল্লাহ মহত্ব তার বরত্বও কত বিশাল যা ভাবা যায় না আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে ভেবে শেষ করা যায় না আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি অথচ যে জমিন পৃথিবীর পৃষ্ঠে আমরা আজকে চলাফেরা করছি সেই পৃষ্ঠ পৃথিবী গোটা পৃথিবী আল্লাহ সুবহানহাত এক হাতের মাঝে গোটানো থাকবে এই গোটা বিশাল পৃথিবী আবার সপ্ত আসমান আল্লাহ সুহান ডান হাতে সেগুলি গোটানো থাকবে আলা তারা যে সমস্ত সের লিপ্ত হচ্ছে সেগুলি থেকে কতই না প্রত পবিত্র প্রিয় বন্ধুরা লেখক রাহেমাহল্লা তিনি এ আয়াতকে কেন্দ্র করেই এ অধ্যায় বেঁধেছেন এবং এই অধ্যায়টি হলো কিতাব উত্তিদ এর সর্বশেষ অধ্যায় এ আয়াতে আমরা কয়েকটি বিষয়ে অবগত হচ্ছি এক হলো যারা আল্লাহ সুবাহ আলাকে যথাযথ তার মর্যাদা দেয়নি সেটা তাকে মখলুককে তার সাথে শরিক করার মাধ্যমে আল্লাহ রবাহ আলমিনের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে তারা তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিনের মর্যাদাকে ক্ষুণ্ণ করা থেকে আমরা বিরত থাকতে পারবো তখন যখন আমরা আল্লাহ সুবাহান্লাহকে যথাযোগ্য মর্যাদা দিয়ে তার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখবো আর আল্লাহ আল্লা সুবাহান্লাহর মর্যাদাকে পূর্ণভাবে দিতে হলেই আমাদেরকে আল্লাহ সুবাহান হাত আল্লাহর তৌহিদ ও তাওহেদ সংশ্লিষ্ট বিষয়গুলি আমাদেরকে অবগত হতে হবে এবং যে কারণে আমরা তাওহেদ থেকে আমাদের পদস্খলন ঘটে যায় সে বিষয়গুলিও আমাদেরকে অবগত হতে হবে প্রিয় বন্ধুরা তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে আল্লাহ সুবাহ যথাযোগ্য তাকে মর্যাদা দেওয়া আল্লাহ মর্যাদা তখন তাকে পূর্ণভাবে দিতে পারবো আমরা যেভাবে মর্যাদা তাকে পূর্ণভাবে দিয়েছেন পৃথিবীর বুকে তার প্রেরিত নবী ও রাসুলগণ তাদের মাঝে ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লি হুসাল্লাম রাসুল সলাল আলী হসাল্লাম তিনি আল্লাহ সবহানকে যথাযোগ্য মর্যাদা দিয়েছেন লেখক এই রাহিম বেশ কতগুলি তিনি আসার নিয়ে এসেছেন এবং কিছু হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রসুল সালি সাল্লাম থেকে সর্বপ্রথম তিনি শুরু করতেছেন আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম এর একটি হাদিস দিয়ে যেটি শহীদ বুখারিতে এসেছে কিতাব সাত হাজার চারশো নম্বর হাদিস অনুভবের সহিমে এসেছে তিনি বলছেন যা আহ আহবারি ইসুল্লাহ আল্লাহ রসুল সাল আলী কাছে একজন হেবের হেবের বলতে এখানে উদ্দেশ্য হল একজন ইহুদি আলেম আল্লাহ রসুল সালামের কাছে আসলেন বললেন যে হে মুহাম্মিদ আমরা তো পাচ্ছি যে আমাদের তৌরাতে আমাদের ধর্মীয় গ্রন্থে আমরা যে বর্ণনা পাচ্ছি আল্লাহ সুবাহ সম্পর্কে তাহলে আল্লাহ সুবাহ আল্লাহ তিনি তার একটি আঙ্গুলে যত আসমান গুলি রয়েছেন সবগুলিকে রাখবেন তিনি গোটা পৃথিবীর পৃথিবীর যত গাছপালা রয়েছে সেগুলিকেশবা আবার তিনি পৃথিবীতে যত পানি রয়েছে সব পানিকে তিনি রাখবেন তার আরেক আঙ্গুলে ওয়াসারা আলা ইসবা আবার তিনি পৃথিবীর যত কাদা সেগুলি রয়েছে সেগুলিকে রাখবেন আরেক আলা আল আর বাকি এছারা বাকি যত কিছু রয়েছে সেগুলি আরেক আঙ্গুলি ফয়া আনাল মালিক এরপরে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন যে আমি হলাম মালিক সোরা বলা হচ্ছে মালিক দিন সেই কেমতের কঠিন দিনের মালিক হলেন সেদিনে মালিক থাকবেন একমাত্র একজন আল্লাহ সুবাহ কারণ পৃথিবীতে পারে সেই দিনে একজনই মাত্র মালিক হবেন তিনি হলেন আল্লাহ সুবাহ তিনি বলবেন জাহানুসাল্লাম হাত জিজুহু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 সে ইহুদে আলেম যে কথাগুলি বলল সেই কথাগুলিকে স্বীকৃতি দিলেন সালি হুসাল্লাম পাঠ করলেন আচ্ছা লিতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভাবে সম্মান দাও দরকার যেভাবে মর্যাদা দাও দরকার তারা আল্লাহ يوم القيامه অর্থাৎ জো গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার قبضার মধ্যে মসজিদর মধ্যে সেগুলিকে রাখবেন ওয়াসসামাওয়াতু مطويه بيمينه আর আকাশমন্ডলী সেগুলি ডান হাতে সেগুলি বাঁচানো থাকবে লেখক রাহেম তিনি এ অধ্যায়ে নিয়ে এসে আল্লাহকে সঠিক মর্যাদা দেওয়ার আমরা কিভাবে তাহলে সঠিকভাবে মর্যাদা দিব এ আয়াত এবং এই হাদিস থেকে আমাদেরকে একটু নির্দেশনা নিতে হবে এ পর্যায়ে লেখক রাহেমাল আরেকটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি শহীদ মুসলিমে এসেছে এবং শহীদ বুখারিতও এসেছে সেখানে বলা হচ্ছে যত সব পাহাড় মালা রয়েছে এবং গাছপালা রয়েছে সেগুলিকে এক আঙ্গুলে রাখবেন অর্থাৎ উপরে আমরা এক হাদিসে শুনলাম যে আরেক আঙ্গুলে থাকবে আল্লা সুবাহ হাতের একাঙ্গুলে সেগুলিকে ঝাঁকি দিয়ে বলবেন আনাল মালিক আনাল্লাহ আমি হলাম মালিক আমি আল্লাহ ইসবা আল্লা ইসবাইন এক আঙ্গুলে তিনি রাখবেন সপ্ত আসমান আবার পানি কাদা সেগুলিকে রাখবেন আরেক আঙ্গুলে ওসা ইর আল আলা ইসবাইন এবং গুলি ছাড়া বাকি যত সৃষ্টি বিষয় রয়েছে সবগুলিকে মাঝে যে বন্যাগুলি আসতেছে যেটি আলী রাজিয়ালিম মানুষকে তুমি ততটুকুই আলোচনা শোনাও যতটুকু তাদের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 যে বিষয়গুলি মানুষের সহজ বোধগম্য নয় যার কারণে তারা হয়তো সেগুলিকে অগ্রাহ্য করতে পারে সংক্ষিপ্ত আমি আপনারা দেখছেন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 পৃষ্টিভি বাংলায় প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বাংলায়। Dialogue. Dialogue. Dialogue. Discussion. dialogue discussion discussion debate debate rebuttal rebuttal, rebuttal. rebuttal. rebuttal. Conclusion. conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sammuk samore protiryo-protibar rat 9 tay apunor samprochar shokal 10:30 tay bangladeshe pstv bangla যে বিষয়টি নিয়ে আলোচনা করছি লেখক রাহেমাহুল্লা তিনি এ সর্বশেষ অধ্যায়ে আল্লাহ সুবাহ যারা মর্যাদা দেয়নি আল্লাহ সুবাহ যারা যথাযথ সম্মান করতে পারেনি তাদেরকে কেন্দ্র করে এ আয়াত নিয়ে তিনি এ অধ্যায় শুরু করেছেন একদিক থেকে লেখক রাহেমহল্লা তাদের বিষয়গুলিকে তুলে ধরছেন যে কীভাবে তারা আল্লাহ সুবাহানাকে মর্যাদা দিতে পারেনি অপর দিক থেকে লেখক রাহেমহল্লা তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে আমরা আল্লাহ সুবাহানাকে মর্যাদা দিতে হলে কিভাবে আমরা আল্লাহ সুবাহন হাত আলাকে মর্যাদা দিতে পারবো এ পর্যায়ে লেখক রাহেমহল্লা আরেকটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি শহী মুসলিমে এসেছে এবং শহীদ বুখারিতও এসেছে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 যত গাছপালা রয়েছে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 এই গুলি ছাড়া বাকি যত সৃষ্টি বিষয় রয়েছে সবগুলিকে রাখবেন আরেক আঙ্গুলে প্রর্শক বৃন্দ আসলে শোন এখানে একটু আমি সতর্ক করব বা স্মরণ করে দিব সকলকে যে আমরা এই হাদিসগুলি শুনছি এই হাদিসগুলির মাঝে যে বন্যাগুলি আসতেছে যেটি আলী বলছেন। রাজিয়াল হাদিস মানুষকে তুমি ততটুকুই আলোচনা শোনাও যতটুকু তাদের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 যে বিষয়গুলি মানুষের সহজ বোধগম্য নয় যার কারণে তারা হয়তো সেগুলিকে অগ্রাহ্য করতে পারে প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা যেই হাদিসগুলি শুনতেছি আশ্চর্যের সাথে বলতে হয় এই জন্যই যে আমরা অনেক সময় মানুষের কাছে বিভিন্ন রকমের কল্প কাহিনী শুনে থাকি আর সেই কল্পকাহিনীগুলি যখন মজা লাগে আমাদেরকে কল্পকাহিনীগুলি যখন একটু আকৃষ্ট করে মানুষকে মানুষ সেগুলিকে খুব সহজে গ্রহণ করে নেয় সেগুলিকে মানুষ খুব সহজে গ্রহণ করে নেয় সেখানে চিন্তা করে না মানুষ যে আসলে এগুলির কোনো সঠিক ভিত্তি আছে কি না এগুলির কোনো সঠিক প্রমাণ আছে কি না পক্ষান্তরে আমরা যখন করা আন বা সহি হাদিস থেকে আমরা যেটি বিশুদ্ধভাবে প্রমাণিত এমন হাদিস যখন শুনি সেটি হয়তো আমাদের কাছে নতুন বিষয় মনে হতে পারে বা প্রচলিত সমাজে যে চিন্তা ধারা রয়েছে সেই চিন্তাধারার অনুকূলে নাও হতে পারে তখন আমরা মনে করি যে আসলে এইগুলি কি বিষয় শুনছি আমরা এটি হওয়া উচিত নয়। বরং মানুষের বোধের বিষয় হওয়া দরকার না ইমাম আহমদ বিন হাম্বাল রাহমুল বলছেন আমার আশ্চর্য হচ্ছে সব সম্পর্কে বিশুদ্ধতা সম্পর্কে তারা জানে আবার তারা কি করে তারা বক্তব্য দিকে মতামতের দিকে তারা যায় তারপর তিনি বললেন আল্লাহ আলম বলছেন ফল ইহারে আদা বুম मानुष्य सतर्क हवा उचित जरा आल्ला रसूल सल्लाह आलहीसल्लम एर कथागुलि के तर विषयगुलि के तर प्रमाणित हार पर सेगुली एर बिोधिता अवस्थान बिरोधी व विपरीतमूलक अवस्थान ग्रहण करजा जो तक फेतनई ग्रास कर अथवा तक कठिन आजब पे जाक आजब तक पे जा प्रिय बंधुरा यह सब प्रति मुसलिम भाई और बन के स्मरण कर दीते चाहिए जश्चर्षय हल तक जो आप विभिन्न रकम कल्पक शी जेगल को भित्ती नहीं वास्तवता नहींगल के ग्रहण कर नहींगर भित्तीि रही सेगलिंग ग्रहण करते चीना मन करीज आश्चर्यजनक कथा একজন মমিন মুসলিম কখনো সে আল্লাহ অন্ধের সাথে বরং একজন মমিন মুসলিমের দায়িত্ব কর্তব্য হল সে আল্লাহ সুবাহ ব্যাপারে সে জানবে বুঝবে এবং সে অনুযায়ী সে আল্লাহ সুবাহ করবে আল্লাহ রব আলমিন এই নির্দেশে দিয়েছেন সোরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াত আল্লাহ তুমি জানো জ্ঞান অর্জন করো শিক্ষা লাভ করো কোন বিষয় অপরাধের জন্য আল্লাহ সাল ক্ষমা প্রার্থনা করো এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো বন্ধুরা আল্লাহ এখানে একটি নিয়ম নীতি তুলে ধরলেন সেই নিয়ম নীতিটি হল আল্লাহ সুবাহ সম্পর্কে আগে জানতে হবে তারপর আমাদেরকে আবাদত করতে হবে এজন্য ইমাম বুখারি রহম্লা তিনি কিতাব আল আইল বিদ্য পর্বে তিনি অধ্যায় বেঁধেছেন সে অধ্যায়টি হলো বাবু আল আইলমি কবল আল কউলিউলি কিছু বলা ও করার পূর্বেই আগে রয়েছে জ্ঞানের প্রয়োজন कारण मानुषे जो ज्ञान थे तरह और कड़ा सठीक है और जदिनी ज्ञान ना थे तरह वला और कड़ा भूल भ्रांतर मध्य होते दर्शक तया शुन हमें यह विषयगुलिर क्षेत्र स्मरण कर दीते चाची प्रति मुस्लिम भाई बन के विषयगली अत्यंत जटिल और गुरुत्वपूर्ण विषय जोगुली आल्ला सम्पर्चय सठिक परिचय ग्रहण करते ही यही हलो आप जीवन सर्वप्रथम फरज हमारे आल्ला केठ जेने अधर मत तरत करते जायटी की दाड़े विषय दाड़ा समाज अल्लाह सुबहन केन्द्र कर बहु रकमेंकिदा विश्वास रेची जी करआन और सईद हदीसर आलो के आल्ला सबहन बेपारे विश्वासगुली ग्रहण ना करी तो सन्देह नहीं विषयगुली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 যে বিষয়গুলি আমরা শুনছি যে বিষয়গুলি আমরা করবো যে বিষয়গুলি আমরা জানবো সেগুলি শুনে দেখি আমরা সেটি সহি মুসলিমের হাদিস প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লাহ বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ সুহান তিনি আসমানগুলিকে পেঁচিয়ে নিবেন সেগুলিকে ধারণ করবেন মালিকু আইনাল জব্বারুন অতপর বলবেন আনাল মালিকু আমি হল মালিক আইনাল জব্বারুন কোথায় সেই জব্বার যারা দাম্ক যারা পৃথিবীতে যারা দাম্ভিকতা প্রকাশ করেছে যারা সেগুলিকে গুটিয়ে নিবেন তারেকাতে এরপরে বলবেন আনাল মালিকু আইনাল আইনাল আইন মুতাকাবির আবার তিনি বলবেন অর্থাৎ দুই হাতেই তিনি আসমান জমিন সব কিছুগুলিকে ধরে অন্য সেটাকে ঝাকে দিয়ে। তিনি বলবেন যে আইনাল আইনাল সেই বর্ণনা সেই গর্ব অহংকারী তাদের স্থান আজকে কোথায় প্রিয় বন্ধুরা আমাদেরকে এগুলি বিশ্বাস করতে হবে এভাবেই এগুলিকে এভাবেই মেনে নিতে হবে কারণ এগুলি হলো গাইবী বিষয় এগুলি সম্পর্কে যতটুকু আমরা তথ্য পাবো তার চেয়ে বেশি আমাদের কিছু বলার সুযোগ নেই এ অধ্যায়ে আরো আলোচনা রয়েছে পরবর্তী বৈঠকে আমরা শুনবো এখানে আজকে আমরা এ পর্যায়ে বিদায় নিতে যাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার হুম অজো হুম নাই দিহিম হউন নার হিমর হুম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 बारे इमेल कर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 আলো আল্লাহ করে ব্যতীত অন্য কোন ধর্মকে মর্যাদা দেয়নি মুজফর বিনসিম আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর হাফিজ এব आगे आगे मान दिए चलें आलम संसर्गे बुधवार रत साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे पीस टी बांगल